আহমদুলিল্লা হেকফা ও সালামুল আম্মা আমাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা ইসলামী নারীর মর্যাদা বিষয়ে যে আলোচনা করছি তার মোটামুটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে আমি আলোচনা করছিলাম ইসলামী বিবাহ কেমন এবং জাহেলিয়াদের যুগের বিবাহ কেমন ইসলামী বিবাহের ভেতরে কি মান সম্মান মর্যাদা আছে এবং জাহেলিয়তের বিবাহ যেকে তারা বিবাহ বলে নাম দিয়েছে তার ভেতরে নারীদেরই জোতাবরুকে নিয়ে কিভাবে খেলা করা হয়েছে তার একটা হালকা নকশা আপনাদের সামনে আমি বিগত দিনে বলেছি প্রকাশ করেছি আজ এই মর্মে আপনাকে বলি যে একটা মেয়ে ছেলেকে ইসলামী তরিকায় যখন আমি জীবন সঙ্গী হিসাবে নিয়ে আসবো তখন আল্লাহ নবী বলে দিয়েছেন যে এটা তোমাকে মনে রাখতে হবে যে তোমার সুখের সাথী দুঃখের সাথী তোমার যে কোনো জায়গায় যে কোনো স্থানে এ তোমাকে সাহায্য দেবে সহযোগিতা দেবে তেমনি সেও তোমার কাছ থেকে সাহায্য সহযোগিতা নেবে দুয়ের মিলেমিশে একটা সুখের সংসার এখানে তৈরি হবে তাই এটা তো মনে রাখতে হবে যে আমরা এই পথে যে একটা মেয়ে ছেলেকে আনতে যাচ্ছি তার জন্য আল্লাহ রাবুল্লাহ আমিন কোরআনে কারিমের ভেতরে বলেছেন দাও আর দিয়ে তুমি তাকে সেখান থেকে নিয়ে এসো এরি নাম মোহরানা আজ উল্টো হচ্ছে তাহলে আপনি বলুন এটা ইসলামী বিবাহের চিত্র বিবাহের ভেতরে যখন মানুষ নিজের আইনকে ঢুকিয়ে দিয়েছে তখন বিবাহ নামের এই সুসম্পর্কটা আর সুন্দর রিস্তাটা বাণিজ্যিক একটা চুক্তির মধ্যে রূপান্তরিত হয়েছে এটা বাণিজ্যিক চুক্তি ছাড়া আর কিছু নয় বর্তমান যুগে যারা লক্ষ টাকা মেয়ের বাবার কাছ থেকে আদায় করে নিয়ে মোহরের বেলা একটাও কিছু দেয় না এটা নিকাহ নয় এটা বিবাহ নয় এমন করাটা কোনো মতেই জায়জ হতে পারে না আপনি বলবেন যারা করে নিয়েছে তারা কি করবে তাকে হালাল করে নিতে হবে তার শ্বশুরের কাছ থেকে এটাকে তাকে ছাড় করিয়ে নিতে হবে আর না হয় সে টাকা তাকে ফেরত দিতে হবে যে এটা নেওয়া আমার হালাল হয়নি যদি আপনাকে স্বেচ্ছায় দিয়ে দেয় যাও তোমাকে এই জন্য দিলাম ওই জন্য দিলাম আমি রাজি আছি রেজামন্দির সাথে যদি দেওয়া যায় তাহলে তা নিতেই পারে এই প্রসঙ্গে কোনো এক জায়গায় কথা বলছিলাম তো আমাকে পাল্টা কেউ বললো যে আল্লাহর নবী নিজের মেয়েকে তো সামান দিয়েছিলেন তাহলে যৌতুক দেওয়া তো যায় যাচ্ছে জি নাবিজি ফাতেমাকে দিয়েছিলেন সে হাদি সিভনের মাজাতে আছে একটা মশক দিয়েছিলেন একটা কম্বল দিয়েছিলেন যে মেয়ে এবং জামা এটা গায়ে দেবে মশকটা দিয়েছিলেন মেয়ে এবং জামা নিজের সংসারে কাজে লাগাবে পানি আনবে তিনি বোধ করেছিলেন প্রয়োজন বলেই ফাতেমাকে দিয়েছিলেন মনের হরসে গ্রামবাসীকে দেখাবার জন্য নাম কমাবার জন্য তারিফ কুড়িয়ে নেওয়ার জন্য লরি ভর্তি করে গাড়ি ভর্তি করে ওইভাবে আল্লাহর নবী দেননি যদি আজ কাউরি জামাই ফকির হয়ে যায় তার যদি প্রয়োজন থাকে তাহলে মেয়ের বাবা ইচ্ছা করলে তাকে দিতে পারে এখানে বাধা নেই কিন্তু শর্ত হচ্ছে বড় কথা দাও তো যাবো না দাও তো না যাবো টাকা আগে চাই তারপরে বিবাহ এটা হচ্ছে হারাম তাই আপনাকে একটা কথা বলছি জাহিলিয়াদের যুগে যেগুলো বিবাহ হয়েছিল সেই বিবাহের সঙ্গে যদি বর্তমান যুগের এই বিবাহকে আপনি কোনো একটার সঙ্গে টালি করে দেখেন তো ওরা যেভাবে মেয়ে ছেলেকে নিয়ে খেলা করেছিল এরা সেভাবে মেয়ে ছেলেকে নিয়ে খেলা করছে মনে হচ্ছে বিবাহ হতে গেলে বা বিবাহটা যদি দেওয়া যায় তাহলে শুধু শুধু মেয়ের বাবারই স্বার্থ ছেলের বাবার কোনো স্বার্থই নাই অথচ এগুলো কাল্লারসুল ঘৃণা করেছেন তেমনি জাহেলিয়াদের যুগের সঙ্গে এর যদি সাদৃশ্য থাকে তাহলে এটাকে ঘৃণা করতে হবে এটা যাই যে নয় আল্লাহর নাবির যুগে আমরিবিনোয় বলে একজন সাহাবি তিনি বলছেন নাবির সামনে হা রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল এই এটা আমার ছেলে কেমন তোমার ছেলে আহার তো বে উম মিহিফিল আমি এই ছেলেটার মায়ের সঙ্গে জেনা করেছিলাম ব্যভিচার করেছিলাম যার কারণে এই ছেলেটা পয়দা হয়েছে দেখেন কি পরিবেশটা ইমান করেছি বলেছে দাবি করছে আল্লাহ রসুল বলছেন দাউ হফিল ইসলাম এখন মুসলমান হয়ে গেছ ইমান এনে নিয়েছো। ইমান এনে নেওয়ার পরে পরের বাচ্চাকে আমার বাচ্চা বলে এভাবে তুমি ডাকবে না हरगिज बारेम कथा उच्चारण कर लोकटार बीछाना जन्मे वाले व्यक्ति व्याचार कर पाथर मेरे रजम कर दे আর বলবে না বার দার না বিজি নারীদের সম্ভ্রমকে রক্ষা করার জন্য এগুলো কথা বলতে বাদ দিয়ে দিলেন না এমন অশুভ কথা এবং মন্দ কথা মুখে আর আনা যাবে না এহেতরাম আর আজ একটা নারীকে হালাল করবার জন্য আমি নিজে মোহরানা স্বরূপ কিছুই আনি না উল্টো টাকা নেওয়ার জন্য আমি তৈয়ার হয়ে চলে আসছি আল্লাহ আপনাকে বাঁচাই আল্লাহ আমাকে বাঁচাই এবং আমাদের সমাজ ব্যবস্থাকে আল্লাহতালা যেন সুধরে দেন বন্ধুরা আমার একটা সঙ্গে পারবেন। আল্লাহর নবির যুগে বিবাহ করাটা অত্যন্ত আসান ছিল এবং নাবিজির জামানায় করা করা এই কথাটা পাহাড়ের সমান ভারী ছিল বর্তমান যুগে বর্তমান যুগে বিবাহ করাটা পাহাড়ের সমান ভারী হয়ে গেছে এবং ব্যভিচার করাটা মনের ইচ্ছার উপরে নির্ভর করে ইচ্ছা করলেই করা যায় এতটাই আসান হয়ে গেছে তাহলে দুটো জিনিস উল্টে যাইনি প্রথমে আপনি বলবেন যে আপনার মতের সাথে একমত নই আমি কাজে উল্টা পাল্টা আমি মানবই না তো নাবির যুগে বিয়ে আসান ব্যবীচার বেশি কষ্টকর বর্তমান যুগে জেনা করা আসান বিয়ে করা কষ্টকর এটার সঙ্গে আপনি একমত হতে পারলেন না যদি না পারেন তাহলে আপনাকে হাদিস দিয়ে বুঝাচ্ছি আমার ইসলামী ভাইরা 23 आल्ला जीवन केलो अपना मे झेले नामीजी के बल्ला रसुलचार कर पेटर भेतर ना जा এর পেটের বাচ্চাটা মাসুম বেগুনা অতএব তাকে মারা চলবে না দশ মাস পরে এই জেনার বাচ্চা ব্যভিচারের বাচ্চা ভূমিষ্ঠ হলো তারপর মেয়ে ছেলেটি আল্লা ন এসে বলছে আল্লাহ রসুল্লা আপনি আমাকে পাক করে দিতে চেয়েছেন আপনি আমাকে পাক করে দুন আল্লা নবী বলছেন তোমার কোলের বাচ্চাটাকে কে দুধ খাওয়াবে তোমাকে কিছুদিন ইন্তজার করতে হবে দাঁড়াও এখনই তোমাকে মারা যাবে না মারা যাবে না বলে নাবিজি আবার তার শাস্তিটাকে পিছনে করে দিলেন চার মাস পাঁচ মাস সাত মাস দশ মাস পর মেয়ে ছেলেটি তার কোলের বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহ নবীর সামনে এসে বলছেন আল্লাহ রসুল বাচ্চাটা আমার খেতে শিখেছে অতএব আপনি একে রেখে দেন এবং আপনি আমাকে রজম করে দেন আমাকে পাক করে দেন আমি ব্যাভি নি রাসুলের সামনে ব্যাগ থেকে রুটির টুকরো বের করে বাচ্চার হাতে ধরালো বাচ্চা খপ করে ধরে মুখে দিতে পারেছে। নবি বললেন ঠিক তোমার দুধ না হতে গেলেও বাচ্চাটা বেঁচে যাবে এই কথা বলে আল্লাহ রসুল বাচ্চাটাকে রাখিয়ে দিলেন সেখানে আর পরে এই মহিলার কথা ঘোষণা করে দিলেন আমার সাথীরা সঙ্গীরা heaven or hell Big you, me you, me me you choose beauty well family status virtue decide what you want decide your choice be sad or be happy it's your choice अब मासूदारीहूर्णित रसुल्लाह सल्लासम जे व्यक्ति कल्याण रास्ता देखा से व्यक्ति ओ परिण ने कि पाजे परिमाण ने कि तर अमलकारी पा सही मुस्लिम तृत्य खंड नेतृत्व अध्याय अरुच्छेद सातश एकानब्बई हादी नम्बर चार हजार छश पट्टी আল্লাপাক শেখা আমাদের এরকম গল্পের আসর করে শেখান তাহলে বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে এটা এই দুনিয়ায় তারাই সবচেয়ে বেশি সফল হয়েছেন যারা নিজের জীবনে প্লান করেছে। জ্ঞানের আলোয় আলোকিত হন দেখুন শিক্ষা কাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সাড়ে ছটায় ভারতে সততার সমর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানী অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় সঙ্গে আছেন তার জন্য আপনাকে ধন্যবাদ নাবিজি কি মেয়ে ব্যবস্থা করলেন মাঠে নিয়ে গিয়ে কমর পর্যন্ত গেড়ে দিয়ে তার উপরে যখন পাথর নিক্ষেপ শুরু হলো সেই সময় মেয়ে কোনো এক সাহাবি নিজেকে সামলাতে না পেরে একটা ছোট্ট কথা বলেছিলেন। ছিলেন আল্লাহ রসুল তার জবাবে বলেছিলেন ও তোমরা এই মেয়ে ছেলেটিকে লান এই মেয়ে ছেলেটির সম্বন্ধে তোমরা কটুক্তি করছ লদাবাতান আল্লা করেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে ইস্তেক ফার করেছে কত ইস্তেক ফার করেছে কত তওবা করেছে যে ধরো অঙ্কের ভাষাই বলছি তোমরা যতটি লোক এখানে আছো তোমাদের যদি কোনো নেকি না থাকে তোমাদের তৌবা এসতে যদি না থাকে আর এই মেয়ে এই সময়ের মধ্যে যতটি তা করেছিল এর তৌবাগুলোকে তোমাদের যদি মাথা প্রতি মাথা প্রতি মাথা প্রতি আমি ভাগ করে দিই তাহলে তার তৌবার দৌলতে তোমরা সবাই জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দেখলেন একটা বিচারিনি একটা মায়িন মালেক এ তিনি ব্যভিচার করেছেন পরিষ্কার করে আল্লাহ রাসুলের কাছে আপনি আমাকে পাক করে দিন আল্লাহ রসুল মুখ ঘুরিয়ে নিচ্ছেন আবার ওদিকে গিয়ে বলছেন এদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন আবার বলছেন ওইদিকে গিয়ে শেষের বেলায় নামিজি বলছেন সত্যি তুমি ব্যবিচার করেছ ভাবে ব্যবিচার হয় যেভাবে যৌন মিলন হয় ঠিক সেইভাবেই হয়েছে না তুমি হয়তো তাকে ছুঁয়েছ বা তুমি তাকে চুম্বন দিয়েছ দিয়েই ছেড়ে দিয়েছ না কি ব্যাপারটা লোকটা পরিষ্কার ভাষায় বলছে যেভাবে একজন পূর্ণ সাবালক মানুষ একটা পূর্ণ যুবতী মেয়ে ছেলের সঙ্গে সহবাস করে ঠিক সেইভাবেই আমি করেছি আল্লাহ রাসুল না বিজে আদেশ করলেন যাও এগারো জম করে দাও মাঠে নিয়ে যাওয়া হলো তাকেও কমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর পড়া আরম্ভ হলো শেষে পাথরের ব্যথা সামলাতে না পেরে প্রাণে বাঁচার তাগিদ নিয়ে খুব এমনি এমনি এমনি করে ঝিটিয়ে ঝিঁটিয়ে কোনো রকম করে খাল থেকে বেরিয়ে মাইসবিন মালেক পালাতে আরম্ভ করলো জান বাঁচবে না জান বাঁচবে না যে পাথর পড়তে আরম্ভ হয়েছে জান আর বাঁচবে না পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে মদিনার অলি গলি দিয়ে পালিয়ে যাচ্ছিল এক আসামি অথচ তার উপরে কত পাথর পড়েছে এখনো মরে যায়নি কোন এক গলি দিয়ে পালিয়ে যাওয়ার টাইমে সাহাবিরা তাকে তাড়া করেছে ধরো ধরো ধরো শেষের বেলায় কোনো এক লোক হাতের মাথায় কিছু না পেয়ে উঁটের এই যে তলার হাড়খানা আছে যাকে বলা হয় জাবড়া বা কল্লা এই কল্লার বড়ো হাড়খানাকে হাতে করে নিয়ে পড়েছিল কোথাও সেটাকে ধরে যেমন খাড়া ধরে যেমন কেউ দা ধরে ঠিক সেভাবে ধরে এই চোয়ালের বড় হাড় খানাকে ধরে দিল একবারে সফাত করে তার মাথার সামনে মেরে মুঠের চোয়াল হেই বড়ো গড়াশির মতো এক আঘাত লাগতে নেই পড়ে গেল যেমনি পড়ে গেল আরও মার পড়ল জীবন শেষ ওটা হল দুটো আর একটা বলছি কিতাবুল হদুদ আবু দাউদ শরীফে লিখা আছে যে এক মেয়ে ছেলে ফসরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে বেরিয়েছিল ওই অবস্থায় অন্ধকারে কোনো আর এক লোক সে মসজিদে বেরিয়েছিল নামাজের জন্য রাস্তায় একটা ইবলিসি অশো আসায় পড়ে গিয়ে ব্যবিচার হয়ে গেল ব্যবিচার হয়ে গিয়েছে। পালিয়ে গেল, অন্য লোককে ধরে নিল সেই মেয়ে ছেলেটি তাকেই নাবিজির কাছে হাজির করা হলো। তাকে নিয়ে যাওয়া হল রজম করার জন্য যখন রজমের জন্য নিয়ে যাওয়া হয়েছে যে আসল আসামি সে এসে বলছে আল্লাহ রসুল এ লোকটা এ কাজ করেনি আমি করেছি নাবিজি তার কথা শুনে বিশ্বাস করে ওকে ওখান থেকে বের করে শিকার করছে যে হ্যাঁ আমি এ কাজ করেছি বলে তাকে রজমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা আমার আমি অন্ততপক্ষে যতটুকু দিমাগ খাটিয়েছি আমার কোনো ভাই এর থেকে যদি বেশি পাবেন আমি তাকে অস্বীকার করব না আমি তাকে মেনে নেব। আমি শুধু আপনাকে একটা যুক্তি দেখাবার জন্য এতগুলো কথা বলছিলাম যে আল্লাহর নাবির সারাটা তেইশ বছরের জিন্দে গানিকে যদি আমরা খুঁজে দেখি তাহলে ব্যভিচারের ঘটনা কটা তিন থেকে চারটা মাত্র সামান্য আর আমি কি বলেছিলাম সেই যুগে ব্যভিচার এত কম কেন পাহাড়ের সমান ছিল কঠিন আর আজকের খেলা। খেলাচার মনের ইচ্ছা আপনি বলেন কি করে জানলেন মলবি সাহেব আমরা যখন বাজারে যাই চোখ দুটকে বাড়িতে রেখে যাই না আমরা চোখ দুটকে সঙ্গে নিয়ে যাই আমরা ইচ্ছা না করতে গেলো আমাদের চোখের সামনে ভেসে উঠে এমন দৃশ্যগুলো আপনি কি দেখেননি ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের বিভিন্ন টাউনে বিভিন্ন পার্কে বিভিন্ন খেলার মাঠে এমন এমন যে সমস্ত নিদর্শনের জায়গা সেগুলোতে যেগুলোতে সুন্দর সুন্দর ঝাড়িগুলো লাগানো আছে বিকাল হতে গেলে দেখা যায় উচ্ছৃঙ্খল মেয়ে ছেলেরা যুবক যুবতীরা যেখানে সেখানে জোড়া জোড়া হয়ে বসে আছে তাদের মনে হবে না দেখে যে এরা অচেনা বা আলাদা সবাই মনে হবে দেখে যে এরা স্বামী এবং স্ত্রী অথচ সৎ করা নিরানব্বইটাই দেখবেন তাদের ভেতরে তারা স্বামী স্ত্রী নয় তারা এক এক ভালোবাসে শুধু প্রেমের সূত্রে তারা প্রেমিক এবং প্রেমিকা এবং তারাকে কি আপনি এই গ্যারান্টি দিতে পারবেন যে ওরা ব্যবিচার করে না ওরা জেনা করে না ওরা অন্যায় অবিচার করে না যে কোনো পত্রপত্রিকা আজ ভারতবর্ষের দৈনিক পত্রিকা উঠাতে গেলে আনন্দবাজারকে উঠিয়ে দেখুন প্রতিদিনকে উঠিয়ে দেখুন উত্তরবঙ্গকে উঠিয়ে দেখুন যে কোনো পত্রিকাকে আপনি উঠিয়ে দেখবেন দৈনিক একটা করে খবর পাবেন অমক জায়গায় ধর্ষণ হয়েছে অমুক জায়গায় গণধর্ষণ হয়েছে অমক জায়গায় অমুকের বউকে নিয়ে অমক পালিয়ে গেছে অমক জায়গায় এই ধরনের ঘটেছে সারাটা তেইশ বছরের যাচ্ছে। কেন আমি গোড়াতে বলেছিলাম কথাটা আপনি মনে রেখেছেন আল্লাহর নবির যুগে এরা ছিল আদর্শবাদী ইমানদার তার জন্য বিবাহকে তারা করে রেখেছিল আসান বিবাহ আসান ছিল আর ব্যভিচার কঠিন জিনিস কঠিন ছিল বলে ব্যবিচার হতো না বিবাহ আসান তালিকায় হতো আর আজকের দিনে বিবাহ গামরা আসান করে রাখিনি বিপদ দিয়ে ভরে দিয়েছি জটিলতা দিয়ে ভরে দিয়েছি টাকার অঙ্ক দিয়ে ভরে দিয়েছি ডিমান্ড দিয়ে ভরে দিয়েছি যার কারণে বিবাহ নাম শুনতে গেলে আমাদের মনের ভেতরে শঙ্কা তৈরি হয় আমি কি বিবাহ করতে পারবো না পারব না এমন কথাটা আসে তারই জন্য বর্তমান যুগে জেনা বেড়ে গেল আর ইসলামী বিবাহের খরচ এমন অন্যায় ভাবে বেড়েছে যে সেগুলোকে মানুষ সামাল দিতে পারে না উল্টো হয়ে যায়নি আপনি বলছেন না মানা যাবে না আল্লাহর কসম বলছি আপনাকে বিবাহকে আল্লাহ তাহলে আসান করেছেন আল্লাহর নাবি এটা আল্লাহর কাছ থেকে পেয়েছেন পেয়ে এতটাই সহজ করে দিয়েছেন এতটাই সরল করে দিয়েছেন এটা হচ্ছে পাক রিস্তা একে গান্দা করার কাউরই অধিকার নেই এটা হচ্ছে খুব পরিষ্কার রিস্তা এই রিস্তাটাকে অন্যান্য অগ্রহণীয় দাবি দিয়ে जवाब दिन एम कथा पढ़े जुवती मेले गाए कैरोसिन ढेले आत्महत्या करोटबुकेट लिखे दिएखन এমন পত্রিকায় কোন খবর পড়েছেন যে আত্মহত্যা করেছে গঙ্গায় ঝাঁপ দিয়ে সে বাড়িতে শত শত নারী জীবন বলি ঝাঁপ দিয়ে দিয়েছে নদীতে ডুবে গেছে বিবাহ আমার হচ্ছে না মা আর বাবা আমার বিবাহ দিতে পারছে না কেন যে অন্যায় ডিমান্ড অন্যায় দাবি এই অযুক্তিক দাবিকে আমার মা আমার বাবা পুরিয়ে দিতে পারে না বলে কোনো ছেলে আমাকে বিয়ে করতে রাজি হয় না আমার গায়ে যৌবন এসেছে আমার যৌবন এখন পরন্ত এখন আর বাবাকে আরাম দেওয়ার জন্য এই পথটাকে বেছে নিলাম বলে আত্মহত্যা করছি পনের বলি একটা দুটা হয়েছে আজকে ভারতবর্ষের মাটিতে সৌ সও নারী পনের জন্য বলি হয়ে যাচ্ছে মুসলিম সোসাইটি দেখছে বসে বসে মুসলিম সোসাইটিকে ভাবতে বলছি মুসলিম যুবকবৃন্দকে ভাবতে বলছি আজ যদি আপনি কাউরি ঘাড়কে মটকাতে চান কালকে কি আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার ওর সে একটা মেয়ে ছেড়ে জন্মাবে না সেদিন আপনি কি করে আপনার মেয়ের ব্যবস্থা করে দেবেন আজ যদি কেউ বিপদে পারে কাল তাহলে আপনি বিপদে পড়বেন এটা খুবই স্বাভাবিক কথা কাজে এদিকে আপনাকে নজর রাখতে হবে না যুগে বিয়ে কত আসান ছিল আপনি কেন বিয়েকে এত ভারী করে দিলেন আপনাকে হাদিস বলছি আল্লাহর নাবি একদিন বসে আছেন মদিনার মসজিদে এমন সময় একটি মেয়ে ছেলে এসে বলছেন আল্লাহর রাসুল আমি আমার জান আমি আমার দেহ আপনাকে হিবা করে দিলাম আপনাকে আমি দান করে দিলাম আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন আল্লাহ রাবুল আলমিন কোরানেমের ভেতরে বলছেন খালে কামিন হে আমার নাবি কোনো মেয়ে ছেলে যদি সে তার নিজের দেহকে তোমাকে দান করে দেয় আর তুমি সে দান হিসাবে তাকে যদি গ্রহণ করো তো তোমার জন্য এটা এক্সেপশনাল কেস তুমি তা নিতে পারো নাবিজি বলছেন আমার প্রয়োজন নেই একটা লোক এসে বলছে আল্লাহ রসুল আমার দরকার আছে যদি আপনার দরকার না থাকে তা আপনি আমাকে দিয়ে দেন না নাবিজি বলছেন ও তোমার দরকার আছে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি মেয়ে ছেলেটাকে স্ত্রী হিসাবে বরণ করে নেবে তো যাও তুমি তার মোহরানা হিসাবে কিছু নিয়ে এসো বাড়ি যাচ্ছে বাড়ি যাওয়ার পরে সারাটা বাড়িকে খুঁজে কিছুই পাচ্ছে না নাবিজিকে বলছেন আল্লাহ রসল্লা আমি তো কিছু পাচ্ছি নাভি বলছেন তুমি বাড়ি গিয়ে খোঁজ যদি তোমার তোমার বাড়ি থেকে একটা লোহার পাওয়া যায় সেইটাই হাতে করে এসো। করবো মোহরানা হিসাবে দিয়েই তোমার বিয়ে তার সঙ্গে পড়াবো বিনা মোহরে কোনো মেয়ে ছেলেকে হালাল করা যায় না লোকটাকে এত সুন্দর সুযোগ দিলেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় আছে একটা মেয়ে ছেলেকে বিয়ে দিতে গেলে ওই ছেলেটাকে যতক্ষণ তিন লাখ না দেওয়া যাবে মেয়েকে বিক্রি করা যাবে না তাহলে আমাদের দেশে মেয়ে হয়ে গেছে সস্তা আর উত্তর প্রদেশে হয়ে গেছে মেয়ে আকরা এই জন্য প্রদেশের লোকেরা পশ্চিম বাংলা থেকে গরিব গরিব মেয়ে ছেলেগুলোকে বিয়ে করে নিয়ে আসে এটা খুব সত্য কথা বলছি আপনাকে অস্বীকার করবেন না কেউ কেউ এটাকে রহস্য করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না জি তাহলে নাবিজি এটাকে আসান করছেন কি বলে যা আছে নিয়ে এসো আমি কিছু পেলাম না আল্লাহ আল্লাহ আল্লাহ এই লোক তোমাকে এই মেয়ে ছেলেরার সঙ্গে আমি বিয়ে পড়িয়ে দিলাম বেমা মা আকামিনাল কোরআন তুমি যে কোরআনের আয়াত কটা জানো সুরা কটা জানো এই কোরআনের আয়াত কটা কোরআনের সুরা কটা তোমার স্ত্রীকে তুমি শিখিয়ে দেবে শিখিয়ে দিতে গেলে বিনা পয়সাই কেউ শিখিয়ে দেয় না এর জন্য তুমি টাকা যা বিনিময় ওই বিনিময়টা তোমার থেকে তুমি পাবে না। এটা বিনিময় হিসাবে। তোমার বিয়ে এর সঙ্গে পড়িয়ে দিলাম মিয়া বিবি হয়ে গেল চলে গেল কত আসান এই জন্য বলেছিলাম নাবিরজি যুগে বিয়ে ছিল আসান জেনা ছিল আকাশের সমান ভারী পাহাড়ের সমান ভারী আর আজকের দিনে আমরা নিজেদের মন আইন দিয়ে বিবাহকে করে ফেলেছি পাহাড়ের সমান ভারী আর ব্যবচারকে করে দিয়েছি ডাল ভাতের মতো আল্লাহ আপনাকে ইমানি জিন্দাগি দেই এবং আমার কথাগুলো একেবারে হাড়ে হাড়ে সত্য কোরআন এবং হাদিস ভিত্তিক তা আপনাকে মানার তফফিক দেয় এটাই আপনার জন্য দোয়া এটা আল্লাহর কাছে কামনা এবং বাসনা আল্লাহ তুমি আমাদের সুমতি দাও ও আখরে দাও মানা আনিলাম রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম পৃথিবীতে যা কিছু আছে আকাশে যা কিছু রয়েছে সমস্ত সৃষ্টির একদিন অবসান সেই এক কেউ কারো কাজে আসবে না যাহার নামের আজাব কত কঠিন এত কষ্ট তাদের হবে তারা ভাববে মরণটাই আমাদের জন্য আরামদায়ক একমাত্র আল্লাহ তোমাদের বাঁচাতে পারে তোমরা কি না কবরের আজাব জানার জন্য দেখুন মৃত্যুর পরের জীবন প্রতি শুক্রবার বিকেল সাড়ে চারটে বাংলাদেশে ও বিকেল চারটে ভারতে বাংলায়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 Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Almalikul kudusul salamul maminul mamin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. m -S, s l i -M. I'm so blessed to be with the way i all hate is if we can't breathe just with the only ones with their heads on straight don't ever frown your head if you need to ride the rest in the town m u i'm so blessed to be with them m u i'm so blessed to be with them watch little wonders at their best स्य शिशुरा प्रति बुधवार रत साढ़े सातटाएं बांगदेश सन्दा सातट भारत पिस टी बांगल्